وَعَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ إِنَّكَ أَمِيرُ الْمُؤْمِنِينَ أَمَّا بَعْدُ فَسُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ পক্ষ থেকে একটা বড় সুসংবাদ বড় নিয়ামত যে আল্লাহাল আমাদের জুমা কবুল করেছেন বলে এই জুমায় আবার আসার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ গোলামের জন্য তার হুকুম মানার জন্য কিন্তু আল্লাহ তাল অবস্থা আল্লাহ সম্মান তার আজন্য আর যেমন হক আদায় করে অ্যাবাদত করা আমাদের কারো পক্ষে সম্ভব না কারণ আল্লাহ মকাম সম্মান এত উঁচু হক আদায় করা সম্ভব না বান্দা আল্লা হদায় করবে মা বাবার হক আদায় করতেই অক্ষম তার মা বাবার আদায় করতেলেন যে আয়াতে মা বাবার কথা বলেছেন বলছেন إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أكف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الدل من الرحمة وقل رب الحمما كما ربيا لي আল্লাহলা আল্লাহ ছাড়া কারো করবানা এই দুইটা এবং মা বাবার সাথে সুন্দর আচরণ করবা মা বাবার উভয়ে অথবা যেকোনো একজন যদি বার্ধক্যে পৌঁছে তখন তাদেরকে উফ বলে বিরক্ত প্রকাশ করবানা এবং তাদেরকে ধমকের সুরে তাদের সাথে কথা বলবানা অত্যন্ত বিনয়ের সাথে কথা বলবা এবং তাদের সামনে বিনয়ের টানাগুরু মেলে ধরবা কথা বলার পর আল্লাহ মা বাবা ছোটবেলায় যেভাবে আমাদেরকে আদর করে মায়া করে মোহাম্মত করে ভালোবেসে লালন পালন করেছেন মহাবুত আপনিও তাদেরকে ওই রকম আপনার রহমত দ্বারা ঢেকে নেন শ্রী কাম বলেন আয়াতের পুরা পুরো আল্লাভে আচরণ করতে হবে কথাগুলো যেভাবে হুকুম করেছেন মা বাবার এই এই হক আদায় কর সমস্ত দুনিয়ার মানুষ তারা চেষ্টা করলেও মা বাবার ওই হক আদায় করা তাদের পক্ষে সম্ভব না চেষ্টা করে যাওয়া সম্ভব না তো কি করবে এই জন্য আল্লাহ তাহা রাষ্ট্রের দোয়া শিখাই দিয়েছেন যে তোমার পক্ষে তো সম্ভব না তুমি কাছে ছেড়ে দাও মাহমুদ এক উপযুক্ত বিনিময় তারা যেভাবে আমাদের মেলা আলম করেছেন এর বিনিময় আমাদের পক্ষে দেওয়া সম্ভব না মাহমুদ আপনার হাতে ছেড়ে দিলাম আল্লাহ আপনি তাদের উপর রহন করেন এটা হচ্ছে বিষয়বান্ধা মা বাবার হক আদায় করাই তার পক্ষে সম্ভব না সে তার রবের হক কি করে আদায় করেন এই জন্য আল্লাহ রসুল যেমন আবাদত করা দরকার আমি করতে পারছি না আপনাকে যেমন চেনা দরকার আমি চিনতে পারছি না আল্লাহ রসুল সালাম বলতেন হজরত ইমাম যেখানে বলছেন আল্লাহর হক আদায় করা তার পক্ষে হচ্ছে না তো আমাদের পক্ষে কি করে সম্ভব এটা আল্লাহ তার করা দরকার কোন মানুষের পক্ষে সম্ভব বা তোরা আমরা না আবাদত যদি আল্লাহর হয় কোনো যাই করা সম্ভব না হয় তো মুক্তি মিলবে কি ভাবে এটা হাদিসের কথা আমি আর মনে করছি আমাদের আমাদের এবারকে মুক্তি দিবে আমাদের আমল আমাকে মুক্তি দিবে এমনটা আমি ভাবছি না আমি আল্লাহর যত মেয়াম ভোগ করি ওই মেয়ামত গুলো আর আমার এবার মুখোমুখি তার গড়াইলে আল্লাহর নিয়ামত মুহূর্তের মধ্যে আমার সব আবাদত খেয়ে বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে আমি ভোগ করি আমার সামনে আমার চব্বিশ ঘন্টার মধ্যে আমি কতক্ষণ আবাদত করি আর কতক্ষণ আল্লাহ নিয়ামত ভোগ করি প্রতি মুহূর্তে শ্বাস ফেলছি নিচ্ছি প্রতি মুহূর্তে এই প্রতি মুহূর্তে আমি আমার রবের আবাদন করি কত কাজ আছে না নিয়ামত্ব ভোগ করতেছি আর এই এক একটা কত যাতে তাও তো সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা খুব কম ওই অবস্থায় আপনি এক একটা শ্বাসের এত মূল্য দিচ্ছেন আর যখন আপনার শৈশব পরিসর জৈবন যৌবন এ বান্ধব্য সারা জীবনের শ্বাসের মূল্য কত হইতে সামান্য পরে জাননাতে নিয়ম পাব থাক কথা দুনিয়া মেয়ামত দিয়েই তো সমান হবে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে একটা সুসংবাদ দিয়েছেন অর বলতেছেন আমরা পাবো আমাদের আশা আমাদের আমলের মতো হল না আমরা যদি মুক্তি পাই সেটা হবে একমাত্র আল্লাহ রহমতের কারণে দয়া আল্লাহ যদি দয়া করে কালকে মাফ করেন না পাবে আল্লাহ মাফ করলে বাচ্চার উপায় নাই আমল দেয় বাচ্চার উপায় হ্যাঁ এর অর্থ এটা না যে আমল ছেড়ে দিবো যেহেতু আমল দ্বারা বাঁচার উপায় নাই আমল ছেড়ে দিব না আমুল ছেড়ে দিলে তো আল্লাহ সরাসরি না ফুরমানি করা হলো তখন বাচ্চারা আর কোন উপায়ই যায়নি আল্লাহ রহমত না আসলে করে আমাকে বাঁচাবে আমল না করলে তো রহমতই আসবে তো বাঁচবে করে আমল বাঁচাবে না আমল করলে রহমত আসবে রহমত আমাকে বাঁচাবে মহতারিন আমার কোন আমল আল্লা রে আনতে পারে এটা আমাদের জানা দরকার এটাই আজকের কথা কোন আমল কাছে কবুল হয় আমল কবুল হওয়ার জন্য শর্ত কি আমল বেশি হওয়া অনেক বেশি আমল করা শর্ত ছাড়া তো ইটলিস্ট আমরা এখানে যারা আছে গোটা দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষের আমল একসাথে করলেও তিনশো বছর পর্যন্ত আল্লাহ আবাদত করছেন বড় বুজুর্গ মানুষ ছিলেন তিনশো বছর আবাদত করার পর আল্লাহ আবাদত করেন নাই বরং প্রয়ারি ক্যারিবে আল্লাহ তাকে কি বলেছেন খানা পাইল ঝুলে পাইলে ঝুলে সেই রকম কুকুরের মতো এরে ভাই বলে আমি বা তিনশো বছর আবাদত করেও তার নাম কুকুরের খাতা আহারে ওহি আসছে বলে আমরা জানতে পেরেছি পালা বাউর আর নাম কুকুরের খাতায় এখন তো আর আসে না জানার উপায় নাই আমাদের কার নাম কোন খাতায় উঠে আছে। না জানি কুকুর সুরের খাতায় নাম উঠে আসে জানি বাহ্যিক ভাবে দেখতে রবের বলে আমি কিন্তু হইতে পারে রব আমার ওই আবাদকে একটাও কোবল করেন নাই আমার নামটা ওই কুকুর আর সুরের খাতায় লিখে আছে কুকুরের সুরও যদি হওয়া যেত তাহলে তো ভালো ছিল কারণ তাদের তো কোনো হিসাব নয় আমার নাম তো কুকুরের সুরের খাতায় উঠবে কিন্তু আমার তো হিসাব আছে এই জন্যে আমাদের বড়রা থেকে আমল কবুল হওয়ার জন্য আলাম ও তার শর্ত বের করেছে। আমি এই শর্তগুলোর সাথে মিলায়া মিলাইয়া দেখবো আমার আমুলটা কবুল হওয়ার মতো কিনা শর্ত পূরণ হওয়ার পরেও আল্লাহ তার ইচ্ছে আল্লাহ কবুল করবেন কি করবেন না এটা আল্লাহ কিন্তু আমি তো পারফেক্ট ভাবে আল্লাহ সামনে পেশ করা দরকার। আমি আমলই করলাম আমার মতো করে না তো আল্লাহ তারা তো কবুল করবেনই না এটা কোনোভাবেই শর্ত না কবুল হওয়ার জন্য একমাত্র শর্ত হচ্ছে প্রথম শর্ত হচ্ছে আমনটাকে সরিয়াল এবং সুন্নত মোতাবিক করতে হবে আমার মন মতো আমার মন চাইলে ভালো লাগলো আমল করে বসলাম আল্লাহর পক্ষ থেকে দরুদের হুকুম আসছে এখন আমি আমার মন মতো দরুদরী পড়লাম আমল কবুল হবে না আল্লাহ তারা শাহবান শাহবানের পুরনো তার এক রজনী সজিলত রাখছে আমি আমার মতো উদযাপন করলাম আল্লাহ কবুল করবেন যত বিধাপ আছে যত বিধাহ আছে ওই বিধূর্ণ আমল একটাও আল্লাহ কবুল করবেন না কেন কারণ এই আমল গুলো একটাও সুন্নত মোতাবিক হয় শরীয় হয়নি আমল কবুল হওয়ার জন্য এটা প্রথম সত্য যে আমলগুলো শরীয় এবং সুন্নত মোতাবিক সুন্নতিশরী অর্থ সুন্নতিশরী অর্থ আমরা ইবাদত করতে পারবো কিন্তু আল্লাহ আমার আমলকে ফিরে ওই আমল আমার না জাতের ওসিরা হইতে পারে আল্লাহর রহমত আসাদ ওসিরা হইতে পারে এই জন্যে আর চেষ্টা করেছেন হজরত আব্দুল্লাবিনী অফর কাফেলা চিনত আবদুল্লা অমর হঠাৎ কাফেলা থামাইয়া সাথীরা জিজ্ঞেস করলেন আপনি যখন ইস্তিনজা করবেন না তো এত কষ্ট করে ঘামলেন গেলেন বসলেন আবার চলে আসলেন এই কাজটা কেন করলেন হাজরত আবদুল্লাহ তার বলেন আল্লাহ রসুল সাল্লাম যখন এই পদ দিয়ে যাচ্ছিলেন এই জন্য আমিও যাই একটু রসুলের মন্তব্য বসছি সাহবায় রসুলের প্রত্যেকটা আমল ওইভাবে ফলো করতেন আরে আমাদের অজতা আলফ রহমতুল্লাহ আর এই বাস পরের সময় চ্যান্স গোটা সমাজের বিরুদ্ধে দাঁড়াইয়া যিনি গোটা সমাজকে পরিবর্তন করেছেন এই সংস্কারক সংস্কারক সহস্রত্রীর সংস্কার সহস্রত্রীর সংস্কার রহমতুল্লাহ তিনি বড় আফসুস করতেন আফসুস করতেন আহারি আল্লাহর হাবিবের সব সুন্নত আমার জানান আমি সব আগে করেছি আলহামদুলিল্লাহ একটা সুন্নত নিয়ে আমার বড় পরিসানি আমি তো পারছি না যে কোনো সম্ভব সব সব সুন্নত সব হাদিস্লাম মেয়ারে গেছেন এটা হাদিস কিন্তু এটার উপর আমল করা উন্মতের পক্ষে সম্ভব না আল্লাহ রসুল সাল আলী সাল্লাম দশের উপরে বিয়ে করেছেন এটা উন্মতের জন্য ফরিজাও না আবার যায় বিশেষ কারণে আল্লাহ রসুল কাল তারা অনুমোদন দিয়েছেন হিসান বলছেন একটা সুন্দর তো আমার পক্ষে আদায় করা সম্ভব হয় নাই আফসোস বড় আফসোস লোকেরা জিজ্ঞেস করে হাজরাচ্ছে সেটা আবার কি কোন সুন্দরটা রয়ে গেল তো বলে যে আমি তো এই সুন্দরটা আদায় করতে পারি নাই আমার মেয়ে গোরে তো ছেলে নাই যা আমি কাঁদে নিবো আমার নাতি পেশাব করবে আমার কাপড়টা ভিজে যাবে আফ মৃত্যুর আগে ওসিহত করে গেছেন যে যদি আমার মৃত্যুর পর আমার মেয়ের ঘরে ছেলে হয় আমার মৃত্যুর পরেও যদি আমার মেয়ের ঘরে ছেলে হয় তাহলে ওই বাচ্চাটাকে নিয়ে আমার কবরের উপর বসে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত সে কবরের মধ্যে পেশার না তাও নাতি আমার উপর পেশাব করছে রসুলের শূন্যতের মতো কিছুটা হইলো আর এটাও তো আমার না জাতের একটা অসিল হইল আমাদের বড়রা প্রত্যেকটা আমার নিজের জীবনের প্রত্যেকটা আয়োজন করা আর নাম দেওয়া আশেখুল মিছিল করা এটার জন্য আশেখা না আশেখের রসুল হচ্ছে গোটা জীবনকে শূন্য দ্বারা সাজাবে যে আশেখের হাজির। মহর অঞ্চলে আসছে আশুরা এই সংক্রান্ত আলোচনাগুলো করি আমাদের সামনে রবিউলা উবিউলাউল উপলক্ষে সুন্দর আলোচনার চেয়ে বেটার আলোচনা আমার জানা নাই জন্ম উপলক্ষে অথবা মৃত্যু উপলক্ষে যেটাই বলেন অসুরের সূন্যবায়ন এর জরুর হয় এ বিষয়ে আলোচনা করার যে ভালো আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা আমার দৃষ্টিতে আর কিছু হইতে পারে ইনশাল সময় মতো সেটা করবো ইনশাল বলছিলাম আমল কবুল হওয়ার জন্য এক নম্বর সত্য হচ্ছে আমার আমুল গুরু শূন্যতায় হইতে হবে নিজের মন মতো আমুল করলে আল্লাহ তালা কবুল করবেন এক নম্বর সত্য সমস্ত আমুল গুলো উদ্দিষ্ট থাকবে যে এখন বেচা নাই যা বলে একটা চন্দ বাস দিয়ে দাও এরকম ঠেকা পড়ছে আমার আমলের জন্য হ্যাঁ আসছে গোটা দুনিয়ার মানুষ মখলুক যদি আল্লাহর এবাদত করে আল্লাহ বিন্দু মাত্র ফায়দা হবে না গোটা দুনিয়ার মানুষ আর মফলুক যদি আল্লাহ নাফর মানে আল্লাহ বিন্দু মাত্র এগুলো তো আমাদের জন্য আমাদের জন্যে আমরা শুধু পেয়েছি মাহবুদের ভুল করার মহাতারাম হাজরিক এই জন্য সমস্ত একমাত্র আল্লাহকে রাজু করার জন্যই করবেন ইনশাআ সেখানে তাদের মাসত টার্গেট থাকতো আর হতাশার সাথে বাধ্য হচ্ছে যে এখন আমাদের দিনই কালকুলের মধ্যে টার্গেট হয়ে গেছে দিনে আমল করি টার্গেট হচ্ছে দুনিয়ার ধান দাম অথচ দুনিয়া আমল করতেন তার বের্থার্থ আশা রয়েছে পার্থক্যটা কোন জায়গা আমার সমস্ত আমলের মাকসাদ যদি আল্লাহকে রাজু করা না হয় তা আমার কোন আমল আল্লাহ তবুল করবেন না মানুষকে দেখার যদি মাকসাদ হয় আমার কোন আমল আল্লাহ কবুল করবেন না বরং আল্লাহ রসুল সাল্লাহ লোক দেখানো বাদতকে তো সিরিপ করেছেন আল্লাহাম বলেছেন আমার সবচেয়ে বেশি ভয় যে বিষয়টা নিয়া সেটা হচ্ছে ছোট সিঁড়ি সাহবাই করাম জিজ্ঞেস করিস আর রসুল আল্লাহ সিঁড়ি একটাই বুঝি ছোট আর বড় ছোট সিঁড়ি কেটে আবার আল্লাহ হচ্ছে আমি শিপ করেছি তলব আর সুযোগ আছে আর ছোট শিড়ি সে তো জানেই না সে সিপ করতেছে তলার কোন সুযোগ খেতে পাই না এ হচ্ছে সমস্যা মোহতারা হাজির এই জন্যে আমল করবে ইসলাসের সাথে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য কেউ আমাকে বুঝুর্গ করবে দুনিয়ার কোন ফায়দা হবে এই চিন্তা আমল করলে হবে না সময় নষ্ট করা আল্লাহ করবেন তিন নম্বর আমলের মধ্যে তাকওয়া থাকতে হবে তাকওয়া তাকুয়া কি তাকুয়ার একটা উদাহরণ দিয়ে তাই রোজার মধ্যে আমরা আলোচনা করেছি বহু রোজাদার এমন আছে সারাদিন না খেয়েছিল আসছে যে মিথ্যা ছাড়তে পারলো না আল্লাহ তার কাছে তার এই রোজার কোন মূল্য নাই রোজার মধ্যে কাজ করলাম কাছে বলল না গ্রহণটুকল গুনা করেছেন এটা আমাদের বড়রা আমাদেরকে বারবার মনে করা যাবে তাহলে কেউ হয় নাই মনে রেখো বুজুর্গ হয় বুজুর্গ কেমন হয়েছে যে তিনি ছেড়ে বুজুর্গ হইতে হয় মুক্তাকে মানে তাহার ওয়ালাকে মুদাকে বলা হয় যিনি গুনা জীবন গড়েন গুনা থেকে বেঁচে থাকেন তাকে বলে মু এই জন্যে আমাদের অনেক ভাই আমরা নিজেরাও অনেক আমল করি অনেক আমল করি কিন্তু গুণা না ছাড়ার কারণে ওই কোনো মূল্য থাকে না এটা খুব স্বাভাবিক কথা আমল যদি ঝলের মধ্যে জমে না জমে না থাকে গুনার সাথে মিক্সড হইয়া এটা যদি বরবাদ হয়ে যায় তো আমলে ফায়দা পাত্রের মধ্যে না পাকি ওই পবিত্র পানি ঢাললেন না পাকি না সরাইয়া তো পানি যতক্ষণ পরবে আমি একটু দ্রুত স্বার্থ হচ্ছে কারণ সবগুলো আলোচনায় আনতে হবে জন্য প্রত্যেকটা বিষয়ের আলোচনা আলাদা আলাদা বহুবার হয়েছে প্রত্যেকটা বিষয় একসাথে কথাগুলো কথা বল আমরা যে বলি ইমামে আবু হানিফা বলেছেন ইমামি বলেছেন আমাদের অমুক গুরুব্বি বলেছেন উমুক বুজুর্গ বলেছেন এখানে অনেকে উপহাস করেন যে মুরব্বি আর মুরব্বীদের জবাব দেওয়া কথাগুলো আল্লাহ তারা সহজ ভাবে বের করে দেন ট্রান্সমিটার থেকে ডাইরেক্ট লাইট লাগাইলে যেমন বাল্ব বাস্তব হয়ে যাবে ওটাকে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে বাল্ব পর্যন্ত আনতে হয় লাইটটা ঠিক আল্লাহ আল্লাহ সহায়ক ভাবে তারা আমাদের সামনে দিনকে ব্যর্থ হয়েছে কইরা আমরা ওই দিনটিকে সহজভাবে এর মানিয়ে জানা বড়রা নিজের থেকে মন গড়ার মতো কথা বলে তো ছয়টা সত্য সামনে রেখেছে। যে ছয় ছ পাওয়া গেলে আমার মনে খুব তিনটা গেল চার নম্বর শর্তটা খুব বেশি বুঝা জরুরি চার আছে আমলের মধ্যে উন্নতি উন্নতি জীবনের উন্নতি পরিলক্ষিত হইতে আমল করছি শৈশব বুঝতাম না কৈশবে বুঝতাম না যৌবনে মানতাম না বয়স কিন্তু তারপরেও আমার যৌবন শেষ তারপরেও দেখা যাচ্ছে আমার মধ্যে পরিবর্তন নাই আগের জীবনের যে পরের জীবনের পরিবর্তন নাই স্পষ্ট বুঝে স্পষ্ট বুঝে আল্লাহ তালা আপনার আগের আমল গুলো কবুল করেন নাই যদি আগের আমল কবুল করতেন আপনার পরের জিন্দিগির মধ্যে পরিবর্তন আসত এটা স্পষ্ট কত মানুষ নামাজ পড়তেছেন সমাজের কত বড় বড় অপরাধী আছে বিশেষ করে গ্রামে গঞ্জে গেলে দেখা যায় কত মুরব্বীরা আছেন করতে করতে করতে কপালের মধ্যে বিশাল দাগ পড়ে গেছে হাসুর মধ্যে দাঁত পরে গেছে পায়ের মধ্যে দাঁত পরে গেছে মসজিদে গেলে তাদের কি আগে দেখা যায় মসজিদের মাতব্বরীর মধ্যে তাদের কি আগে পাওয়া যায় আবার গ্রামে গঞ্জের ওই ভিলেজ পলিটিক্স এর মধ্যে তাদের কি পাওয়া যায় মূল কেন্দ্রের নেতৃত্বে অনেক ভাই আরে তারা শুনবে ভালো হইত শুনবেন ইশা আল্লাহ হাজিদের সম্পর্কে সালাম কি বলেছেন আল্লাহ দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ নেই পাবেন এরকম কিছু বলেন জান্নাত বাকি হজ কাকে বলে এটা আবার মহাদিস ব্যাখ্যা দিয়েছেন হজকে বলে যে হজের মধ্যে সমস্ত আহ ঠিকঠাক মত হয়েছে একটা ছুটে নেই এটা একটা ব্যাখ্যা কতটা আর একটা ব্যাখ্যা যে হজের মধ্যে হজ চলাকালীন আমলের মধ্যে তিন নম্বর ব্যাখ্যাটা আসছে যে হজের আগের জীবন আর পরের জীবন এক হয়ে যায় আগে যেমন ছিল পরেও একই অবস্থায় আছে আগে ও ঘুষ খাইতো হজের পরেও ঘুষ খায় আগেও সুখ খাইত হতের পরেও সুখ খায় আগেও দাঁড়িয়ে পরেও নাটক হতের পরেও ঘর হয়ে বে সাথে আছে বোঝা গেল আপনার আগের জিন্দিক আর পরের জিন্দিগি যেহেতু একরকম রয়ে গেছে হতের কারণে পরিবর্তন আসে নাই ধৈর্য নেন যে আপনার হস্তাল্লাহ তারা কবুল করেন কথাটা কঠিন সুযোগ নাই আপনি পরিবর্তন আনে আল্লাহ আপনার আমল কবুলিজেক্ট করে দিয়েছেন ওটা আমল কবুল করার মতো আল্লাহ এরকম নজির আছে করতেও পারে কিন্তু আপনার পরের দিন দিকের কারণে আল্লাহ আমল কবুল করবেন ইনশাল ইনশাল আল্লাহ যে কোনো ফেরত আনেন না কিন্তু যে আমল বাফ করে দেন ওইটাকে আল্লাহ রহমতের কাছে আমাদের আশা যে আমরা পাবো হ্যাঁ যদি পূরণ হয় সত্যগুলো যদি পূরণ হয় আমল সহি হয়নি তো ওই আমল আল্লাহ তো কবুল করেনি না তো এমনটা না বুঝি যে আমার ভুল আমার বুঝিটা নিয়ে আমাদের খুব বিষয়টা এই অংশটা গ্রামে পঞ্চে শীতের মৌসুমে যখন আমরা গভীর রাতের বিভিন্ন অঞ্চলে মাহফিল থেকে ফিরি একদম পারা যখন হেসার পরই নীরব নিস্তব্ধ কবরের বিস্তব্ধতা পুরো এলাকায় যখন বিরাজ করে তার পক্ষে কোনো আওয়াজ নাই মানুষের তো প্রশ্নই আসে না এইরকম অবস্থায় সে দূরে কোথায় যাচ্ছে কুয়াশা দেখা যায় না এমন অবস্থায় মাঝে মধ্যে বড় আত্মীয়ঠি হতাশ হই আশ্চর্য লাগে হায় মানুষ কোথায় আছে ওই দূরে দূরে কিছু বাজার থাকে বাজার গ্রামের বাজার বাজার গুলোতে আশেপাশে কোনো নাই লোকজন নাই বাজার গুলো দুই একটা জিন্দা আসে আর সব মৃত্যু আর ওই চায় স্টোরের কাস্টমার কারা ওই অবস্থার কাস্টমার কারা বড় সাথে বলি আপনাদের অভিজ্ঞতা আছে কিনা জানি না আমার অভিজ্ঞতা পার্সেন্ট কাস্টমার আছে তারা হচ্ছেন গ্রামের বৃদ্ধ মানুষগুলা বসে বসে টেলিভিশন দেখতেছে চা খায় আর বসে বসে টেলিভিশন দেখা করি ঘুম আসে না বয়সে ঘুম আসে না ছেলে বিদেশ থাকে একটা বড় লাইন পালাই ওই লাইনটি পাটি পাটি পাটি পাঁচে আসতে বাজারের দিকে হাঁটা ধর যাই বসে বসে ওই হিন্দি সিনেমা দেখে কি যে মজা পায় সে হাঁস এই মানুষটা যে মানুষটাকে দেখে একটা যুবক টেলিভিশন থেকে বয়সরে যাওয়ার কথা যে মানুষটাকে দেখে যুবক সিগারেট সারা দেওয়ার কথা বসে কারণটা হচ্ছে কবল হইতো ওই আমলের বর্গে তার মধ্যে পরিবর্তন আসত আপনি একটা সময় গুনা করেছেন যৌবনের মানুষ গুনা করে গুনা করে নেই ছাড়া এমন কোনো নাই হ্যাঁ গুণা রাখেন না করে করে নবীরা কোন গুনা করেন নাই করবে আল্লাহ ওইভাবেই তাকে পরীক্ষায় ফেলেন পুরোপুরি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো মানুষ তো কেবল নবীরা হান্ড্রেড পার্সেন্ট উত্তীর্ণ হয়েছেন তারা এছাড়া কারো পক্ষে ওইভাবে হান্ড্রেড পার্সেন্ট উত্তীর্ণ হওয়া তো সম্ভব না তো আমি আপনি গুনা করতেছি তরভাও করতেছি আলহামদুলিল্লা আল্লাহ পরিষ্কার করে দিবেন কিন্তু বার্ধক্য যে মানুষটার মধ্যে পরিবর্তন আসে নাই আপনি নিশ্চিত জেনে রাখেন নিশ্চিত জেনে রাখেন তার যৌবনের আনন্দ আল্লাহ কবুল করেন্ধক্য তার মধ্যে কোন পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে আমার যে সমস্ত মুরব্বীরা চাচারা বাবারা দাদারা হাতে পায়ে ধরি সময় আছে সময় চলে যায় না তবা কবুল হওয়ার একটা লাস্ট টাইম আছে বলেছেন তার আত্মীয় মৃত্যু যন্ত্রণা রাখ পর্যন্ত আল্লাহবা কবুল করে আপনিছেন বলে আপনার সমেত আপনি আল্লাহর কাছে হাত উঠে আল্লাহ বলেছেন রসুল বলেছেন আল্লাহ তালা ওই হাতকে ফিরে বলছেন এই সাদা দাড়ির সম্মান আল্লাহ দেখিয়েছেন এই সুবর্ণ সুযোগ আপনি আমি কেমন হাত ছাওয়া সাদা হয়েছে মানে কি বুঝছেন না শৈশব থেকে ভেগে কৈশোরে আপনি ভেঙে এসছেন কৈশোর থেকে ভেগে যৌবনে আসছেন যৌবন থেকে ভেগে এখন বার্ধককে পৌঁছেছেন এখন কিন্তু ভাগার আর জায়গা না এর পরে এখন বয়স নেই সাদা দাড়িগুলো একদিকে তাকান আর ভাবে আমার ভাবার ভাগার জায়গা কিন্তু শেষ দেয়ালি থেকে গেছে দুনিয়ার মানুষ দেওয়ারে পিঠ থেকে গেলে ক্ষমা করে না যে তোমার তার কোন উপায়জ্জা পাই তোমার সাদা দাড়িগুলো দেখে লজ্জা পাই আহারে আরেকটু কঠিন করে তো বললে হয় আহারে আমাদের কত মুরব্বিত ওই সাদা দাড়ি আল্লাহ লজ্জা পাবেন কি দিই না আর কত কাটিয়াল যুবকরা গ্যারান্টি পেয়ে গেছে বিষয়টা এমন না কিন্তু গতানুগতিক দুনিয়ার সিস্টেম অনুযায়ী যুবকদের ভাগার আরেকটা বয়স রয়ে গেছে সেই সুযোগ আল্লাহ নাও দিতে পারে দিতেও পারেন আপনার তো আর কোন বয়সেই নাই ভাগার আপনার আল্লাহ বাবা চাচা আল্লাহ করে দিন মানুষ বুড়া হয়ে গেলে মনগুলো বেশি শক্ত হয়ে যায় যারা দিনদার না দিনদার না দিনদার না যারা দিনদার তাদের বুড়া আর নরম কিন্তু যারা দিনদার না দিনদারি যার মধ্যে নাই তার দিলটা আরো বেশি শক্ত হয়ে যায় যুবকদেরকে কাঁদতে দেখি পাশে বসে থাকা বুড়াটাকে দেখি না অনুভূতি নাই যুবক কান্না করে বুড়া কান্না করে না ওই দিল শক্ত হয়েছে দিল শক্তের আমল দিয়েছি নরম করার জন্য এটিমে মাথায় বেশি বেশি হাত গোলা খাওয়া আমাদের ইনশাআল্লাহ এটা একটা সত্য আমল কমল হওয়ার জন্যে যে আমলের দিন বদিন আস্তে আস্তে আমার জীবনের মধ্যে উন্নতি আসবে উন্নতি আসবে পাপের বোঝা কমবে আমলের বোঝা বাড়বে জীবনের दिक परिवर्तन शाह तुझा जाबल कर सब हम सब समय करा एट कबल एक बार बुजुर्ग सारा दिन भर लिखा বুঝা গেল আগের দিনের আমল কবুল হয়নি ওই যে শুধু একটা কথা বলেছে আল্লাহ আগের আমল কবল করে আমাকে এই আমল করার সুযোগ দিচ্ছেন তো আমার পেছনের আমল কবুল করতে হইলে আমলকে কন্টিনিউ করতে হবে বুঝা আল্লাহ আমার আগের আমল কবুলছে একসময় ক্ষোভ করলাম আমার ছেলেমেয়েরা আমল করার সুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা ওই নিয়ামত আরো নিবেন আমাকে আমল করার আরো সুযোগ দিয়ে দেবেন এটা হচ্ছে পাঁচ নম্বর ছয় নম্বর শক্ত হচ্ছে আমল কৈরা নিশ্চিত এই যে যাচ্ছে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন বাইতুল্লাহ নির্মাণের পর তিনি নিজে নির্মাণ করেছেন ইসমাই সহযোগী চিন্তা করছেন রাজমুস্ত্রীটা কেমন তার সহযোগী কেমন এইরকম দুইজন মানুষ বাইতুল্লা নির্মাণ করার পর কি করেছেন ইব্রাহিম খালিম যখন বাইদুল্লাহ নির্মাণ করেন আল্লাহ বলে আল্লাহ আমাদের আল্লাহ করছেন আল্লাহ আল্লাহ আমার পক্ষ থেকে আমার উন্মতের পক্ষ থেকে রেখে কবুল করে বুঝা আমল করার পর নিশ্চিত বসে থাকা যে আমার আমল হয়ে গেছে এটা নিশ্চিত না এই জন্য আমলের পর আল্লাহর কাছে গোয়া করা নিজের হায়াতের পর নিজের আমল এর উপর নিশ্চিত হওয়া এটা কোনো ভালো লক্ষণ না সাহার নিজের আমলের উপর নিশ্চিত ছিলেন না বইলাই আমি যদি নিশ্চিহ্ন করতেন আরে আমি যদি মানুষ না হইয়া ওই পশু পাখি হইয়া যাইতাম ওই গাছ গাছালি হয়ে যাইতাম হতরে ফারুক এত বড় মানুষ তারপরে নিজের আমার উপর কোনো ভরসা নাই বলে আল্লাহ যদি ক্ষমা না করেন তুমি ধ্বংস হয়ে যাবা আর আমি আর আপনি নিশ্চিন্তায় বৈষা আছি আমাদের একটু কইরা যে জন্য রেডি হয়ে আছে ভাই কোন নিশ্চয় আগে বলেছি আমল নাই হাজার আল্লাহ আমল আল্লাহ শুদ্ধ শুদ্ধভাবে যেভাবে করবে আপনি কবুল করবেন ওইভাবে করার তৌফিট নেন আল্লাহ আমার এই দুটা ফাঁটা আপনি কবল ও মঞ্জুর করে এইভাবে আমলের পরে পরে আল্লাহর কাছে দোয়া করা এটাও আমল আমল করার সময় আমি লক্ষ্য রাখবো যে আমার আমলটা সরিয়তার শূন্য প্রভাবিক হচ্ছে না। আমার আমলটা কেবলমাত্র আল্লাহকে রাজি করার জন্য হচ্ছে না। আমার আমলের মধ্যে আমি গুণায় লিপ্ত থাকি কিনা না গুনা ছেড়েছি চার নম্বর আমার আমলটার পর আমার জীবনের মধ্যে পরিবর্তন আসলো কিনা পাঁচ নম্বর আমার আমলটা সব সময় হচ্ছে কিনা কিছু করি কখনো করি কখনো ছাড়ি এসা পরলপ্ত ফজর ছাড়লাম ফজর করলপ্ত জোহর ছাড়লাম এইরকম হয় কিনা আর একটু আছে আমার আমলের পর আমি একদম নিশ্চিত বসে না থাকা আল্লাহর কাছে নিজেকে সপে দিলাম কিনা আল্লাহ আমার সাধ্যমতো আমি করেছি তোমার হক মতো করতে পারি না আল্লাহ আমি আমার সাধ্য মতো করার চেষ্টা করছি তোমার হক মতো আমি আদাদত করতে পারতেছি না মা তুমি কবুল করে না আমার দুর্বলতার দিকে না তাকায়া তোমার রহমতের দিকে তাকায়া তুমি আমার আমুল কবুল করে নো ওইভাবে আমলের পর দোয়া করতে হবে আমুলকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানানোর জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা আমলকে যেন আল্লাহ তালা প্রায় আমি ভাবি আবার